TV bangla মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরকম বাংলার সম্মানিত সুধি শুভানুদায়ী সুপ্রিয় দর্শক সকলকে প্রাণডালা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়াত এর পথ ও পদ্ধতি প্রসঙ্গে আজকের এই পর্বে আমরা সংক্ষিপ্ত ও স্বল্প পরিসরে আলোচনা করব বৌদ্ধ ধর্ম ও ইসলাম এ প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য যথারীতি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে এসেছেন প্রখ্যাত বাগ্মী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আল্লাহর পথে আহ্বানকারী বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব শেখ আমানুল্লাহ আলমাদী আসসালাম এবং আমাদের সাথে অংশ নিচ্ছেন উদীয়মান তরুণ প্রতিভা জনাব শেখ মুজফর বিন মহাসিং আর যথারীতি আপনাদের সাথে রয়েছে আপনাদের ছোট ভাই মোহাম্মদ অনর্থক কিছু নয় বরং এর পিছনে বিশেষ একটি উদ্দেশ্য নিহিত রয়েছে আর সেই উদ্দেশ্যকে সাধনের জন্য আমরা কিন্তু দুনিয়াতে ধর্ম করে থাকি एक कथाएंजे धर्म ये मतबाद यी मध्य प्रचलित सेगल दुई बागे भाग कर एक टा हो धर्म आल्ला प्रदत्त आल मानूष रचित जो आल्ला प्रदत्त धर्मगुली आरोक्त किचुधर्म जगह आल्लाब आलम दिए छें मानुष से धर्म थके विभ्रांत फैल आल्लासुभानुभूत आल्ला से धर्म बैंड कर दिए সর্বশেষ কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাদিল করেছেন এবং আখরি নবী মোহাম্মদ সালামুসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন কাজেই কোরআন মোহিমিনেহী বিগত সকল ধর্মের কিতাবের প্রভাব বিস্তার করেছে কিন্তু উল্টা দিকে যদি দুদ্যোগী তাহলে আমরা দেখতে পাবো মানবরচিত মতবাদ আর এই মানবরচিত মতবাদগুলি মানুষের চিন্তা প্রসূত কল্পিত ধাপ থেকেই ফুটে উঠেছে এবং তাদের এই চাকচিক্যময় কথায় মোহিত হয়ে অথবা মোহাকৃষ্ট হয়ে ভ্রান্তির বেড়াজালে আবিষ্কৃত হয়ে কিছু মানুষ তাদের অনুসারী হয়েছে আর অন্ধ অনুসারীরা সেগুলিকে জিয়ে রেখে জীবিত রেখে এভাবে সমাজের ভিতরে অসংখ্য মতবাদের জন্ম দিয়েছেন আমরা আজকের পরিসরে আলোচনা করবো অনুরূপ একটি মানব রচিত ধর্ম এবং তাদের কিছু মৌলিক আদর্শ আর সেগুলি আমরা কোরআন আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথমে আমি জানাব শেখ আমিকে অনুরোধ করব। বৌদ্ধ ধর্মের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করার জন্য বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা যা জানি এটা মানুষের তৈরি করা ধর্ম এ ধর্মের প্রবর্তকের নাম হলো বুদ্ধদেব বুদ্ধদেব ধনাঢ্য পরিবারের একজন সন্তান ছিলেন টাকা পয়সা বাড়ি ঘর সম্পদ কোনো কিছু তাকে ভালো লাগেনি জঙ্গলে তিনি গেলেন গিয়ে বসে বসে ভাবতে লাগলেন কি করে এই মানুষের প্রভূত শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত করা যায় এক হাত উপরের দিকে তুলে দিয়ে শান্তি ধরার চেষ্টা করলেন সেখান থেকে তিনি উপরের দিকে হাত তুলে সেখান থেকে শান্তি ধরলেন তিনটি কথা নিয়ে আসলেন সমাজের কাছে প্রথম কথা ছিল যে অহিংসা পরম ধর্ম দ্বিতীয় নম্বর কথা ছিল জীব হত্যা মহাপাপ আর তৃতীয় নম্বর কথা ছিল তার আত্মীয়কে ক্ষমা করে দিও এই জন্য বৌদ্ধ ধর্মের লোকদেরকে আমরা দেখি একটু নরম তবিয়া তুল এবং তারা বলে থাকেন যে মহান চিবর দান সবচেয়ে বড় দান মহান চিবর দানের উপরে আর কোনো দান হয় না পরিশ্রমী দান এবং কঠিন পরিশ্রম সাধনা তারা করে থাকেন তো এখানে তিনটি যে মতবাদ তারা প্রতিষ্ঠা করলো তো আমরা সেখানে তুলনামূলকভাবে ইসলামের আলোকে সেগুলি বিশ্লেষণ করতে গেলে প্রথম নম্বর হলো অহিংসা পরম ধর্ম আর দ্বিতীয় হলো শত্রুকে ক্ষমা করে দিও জিভ হত্যা মহাপাপ তো জিভ হত্যা মহাপাপ এখান থেকে আমরা শুরু করি জীব হত্যা মহাপ আপনার কাছে ফিরে আসতেছি আমি চমৎকার পয়েন্ট উত্থাপনের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আমি যেটা মুজাফর বিন মোসল সাহেবের কাছে যাবো সেটা হলো এই ওই যে শেখ আমান্লা সাহেব চমৎকার কথা বলছিলেন যে বৌদ্ধ গৌতম বদ্ধ ধ্যানমগ্ন হলেন মানে আহ্বান করতে চান নিজের পক্ষ থেকে নিজেকে চাইতে পারেন না তো তাহলে তার কি গ্রন্থ আছে এটা কি আসমানি কেতাব এটা একটা সম্পূর্ণ কল্পিত ধর্ম বই কিছুই নয় জি ধন্যবাদ আপনাকে হ্যাঁ দাবি বললেন কিন্তু তাকে তো আমরা নবী বলিনি নবী বলতে পারি না এবং সারা বিশ্বের মুসলিম একমত যে কাদিয়ানি নবী নয় গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে মিথ্যা দাবিদার এ এরকম আরো অনেক মিথ্যা দাবিদার থাকবে তো যাই হোক এখানে যেটা আমরা বলতেছিলাম যে তিনটা যে তারা মানে সমাজে বিচরণ করছে এবং এই তিনটি আদর্শের কারণে তাদের মধ্যে একটা কুমলতা ভাব পরিলক্ষিত তার মধ্যে একটা আছে অহিংসা পরম ধর্ম এটা সম্পর্কে অহিংসা পরম ধর্ম এ ব্যাপারে আমরা যেটা ব্যাখ্যা দিতে চাই বা মনে করি সেটা হলো যে आमार तो शिखी है इुत दिक्कत इब्राहिम अलहलाम जो इराकिया बड़िए जादिया मेन फटो के दाड़िए जिर उद्देश्य भाषण दिए आल्ला पक महा्रंथ आल कुरानल करीमे ब्रडक कर ডেকে বলেছিলেন ইমিন আমরা তোমাদের থেকে মুক্ত তা ইসলামী শরীয়ত আমাকে একটা দিয়েছে বারাত দিয়েছে ওয়ালা ওই বিশ্বনন্দিত আন্তর্জাতিক ইসলামের প্রচারক ডাক্তার জাকির নায়েক সাহেবকে জিজ্ঞেস করা হলো যে আমার এক বন্ধু আছে সে নাস্তিক তো আমি তার ব্যাপারে কি পদক্ষেপ নিতে পারি তো উনি বলছেন যে ধন্যবাদ আপনার বন্ধু তো কালেমার এক অংশ মেনে নিয়েছে। লা ইলাহা এটুকু মেনেছেন ইল্লাল্লাহ মানেন নেই তাহলে আপনার বন্ধুর খ্যাতটা পরিষ্কার আছে ওর মধ্যে ময়লা আবর্জনা বা আগাছা নেই যার খ্যাতের মধ্যে আগাছা আবর্জনা আছে তার তো খ্যাত আগে সাফ করতে হবে তারপর ফসল বুনতে হবে আপনার বন্ধুর ওখানে তো তা তো ইসলাম যিনি মানবেন তার তো খ্যাতের ভিতরে তার আমলের ভিতরে আকিদার ভিতরে দুইটা সাইড থাকবে এক সমস্ত বারাহাতেরকিয়া আকিদা থেকে মুক্ত হতে হবে এবং মুশ্রেক এবং জাহেলি আকিদায় যারা বিশ্বাসী তাদের থেকে সম্পর্ক ছেদ করতে হবে যদি সম্পর্ক ছেদ না করে তাহলে তার তাহিদে কোনো কাজ হবে না অনুরূপভাবে ইসলাম যারা মেনে চলেন তাদের সাথে তার একটি বেলায়ত থাকবে তার একটা আত্মিক সম্পর্ক থাকবে সম্মানিত শুধু ও দর্শক বৃন্দ আমরা কিন্তু জানতে পারলাম ওলা আল বড় এ প্রসঙ্গে আমরা আলোচনা ফিরে আসতেছি খুবই সুন্দর আলোচনা কেউ দূরে যাবেন না ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ইনসাল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 হাফিজ এব मान दिए चलम संसर्गे প্রতি বুধবার সুদী ও দর্শক বৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদেরই প্রিয় অনুষ্ঠানে আন্তরিক স্বাগত ও মবারকবাদ জানাচ্ছি কথা হচ্ছিল যে আমাদের সম্মানিত অতিথি জনাব শেখ আমানুল্লাহ আল তিনি আলোচনা করছিলেন যে ইসলাম আমাকে বলছে কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে এবং কারোর সাথে বিদ্বেষ পোষণ করতে হবে যারা আল্লাহ ও সাথে সম্পর্ক রাখেন তাদের সাথে আমার বালায়ত্ব বন্ধুত্ব বরণ করতে হবে এবং যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু তাদের সাথে কোনোর বন্ধুত্ব হতে পারে না কিন্তু দেখা যাচ্ছে বৌদ্ধতর্মে বলা হচ্ছে অহিংসা পরম ধর্ম কাউকে ঘৃণা করা যাবে না চাহে আপনার সে অন্যায় আপনার চোখের সামনে করুক আর যাই করুক সেটা একটা গোল আলু কারোর সাথে কিছু বলা যাবে না আচ্ছা বলুন তো এটা কি কোনো ধর্ম হতে পারে যে ধর্মটি সকলকে সমান দৃষ্টিকোণ থেকে দেখবে না এখানে বক্তব্য হচ্ছে যে শত্রু তাকে শত্রু হিসাবে চিহ্নিত করতে হবে যে বন্ধু তাকে বন্ধু হিসেবে চিহ্নিত করতে হবে এই যে জগাখশরী মিশ্রিত একটা জিনিস এটা কিন্তু আমাদের জন্য পরম ক্ষতিকারক আচ্ছা জানাব মুজফর সাহেব আপনি একটু বলেন তো এই যে তিনটা যে মতবাদ তারা মানে আদর্শ নিয়ে সমাজে বিচরণ করছে এবং তাদের এই তিনটি আদর্শের কারণে তাদের মধ্যে একটা কুমলতা ভাব পরিলক্ষিত হচ্ছে তার মধ্যে একটা আছে অহিংসা পরম ধর্ম। এটা সম্পর্কে অহিংসা পরম ধর্ম এ ব্যাপারে আমরা যেটা ব্যাখ্যা দিতে চাই বা মনে করি সেটা হলো যে আমার ইসলাম তো আমাকে শিখিয়েছে ইসলামের যে দুটি গুরুত্বপূর্ণ দিক একটা হলো ওয়ালা এবং আরেকটা হলো বারাহ ইব্রাহিম আলিহালু সালাম যখন ইরাকের কালেদিয়া থেকে বেরিয়ে যাচ্ছেন তখন কালেদিয়ার মেন ফটোকে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন পাক মহাগ্রন্থ আল কারিমে তা ব্রডকাস্টিং করেছেন আল্লাপাক বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং তার সঙ্গে সাথীগণ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 লাটুকু মেনেছেন তাহলে আপনার বন্ধুর খ্যাতটা পরিষ্কার আছে ওর মধ্যে ময়লা বা আগাছা নেই যার খ্যাতের মধ্যে আগাছা আবর্জনা আছে তার তো ফসল বুনতে হবে আপনার বন্ধুর ওখানে তো তা নেই তো ইসলাম যিনি মানবেন তার তো খ্যাতের ভিতরে তার আমলের ভিতরে আকিদার ভিতরে দুইটা সাইড থাকবে এক বারাহাত বারাহাত মানে সমস্ত শেরকিয়া আকিদা থেকে মুক্ত হতে হবে এবং মুশরেক এবং জাহেলি আকিদায় যারা বিশ্বাসী তাদের থেকে সম্পর্ক বাড়া এটা আমাকে ইসলাম শিখিয়ে গেল কিন্তু যখনই আমি বলছি অহিংসা পরম ধন্যবাদ তাহলে সবাইকে মিলে একটা জগা পাকানো হবে ইসলামের বক্তব্যটা হচ্ছে যে আপনার হক যার হক তাকে দিতে হবে যার হক নয় তাকে দেওয়া যাবে না ওই আয়তের মধ্যে সমাধান আছে ইব্রাহিম আল্লাহ সালামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তার মধ্যে উত্তম আদর্শের কথা বলতে গিয়ে বললেন ইন্না মিনকুম, ও মিনকুম অমিমাতা আবুদুনা যে এক আল্লাহ কে বিশ্বাস করবে না তার সাথে আমার হিংসা থাকতেই পারে এটা পরিষ্কার আর বিষয় না থাকতেই পারে না থাকতে হবে থাকতে হবে আল্লাহ বলছেন ইমান না আনবে ততক্ষণ তারা থাকবেই সুতরাং যারা এক আল্লাহর প্রতি ইমান আনবে না তাদের সাথে হিংসা বলবৎ থাকবেই তো অহিংসা এ মতবাদটা এখানে পাওয়া যাচ্ছে না আচ্ছা আর একটা বিষয় এখানে আছে দিতে পারি হিংসা আছে না এখানে তাদের যে হিংসা অহিংসা পরম ধর্ম সেখানে কিন্তু কারুকে দূষারোপ করা যাবে না এবং কারোর সাথে বিদ্বেষ পোষণ করা যাবে না সব অথচ পরিষ্কার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে যেটা আমরা আলোচনায় আসছিলাম এখন জানাম আমানের দৃষ্টি আকর্ষণ করতে হলো এই যে তাদের যে আরেকটা মতবাদ যেটা হচ্ছে আপনার জীব হত্যা কোন জিনিসকে হত্যা করা যাবে না আচ্ছা বলুন যে জিনিসটা ক্ষতি করতেছে তাকে না এটা তো একটা জটিল ব্যাপার জীব হত্যা মহাপড়িবে অথচ আমি হত্যা করবো না শুধু তাই নয় আজকে সাপের বিষ দিয়ে তাম বিশ্বে যে ওষুধ বানানো হচ্ছে অনুরূপ আপনি ছাগল খাবেন গরু খাবেন মুরগি খাবেন যা কিছু খাবেন এমনকি মাছ খাবেন সেগুলিকে হত্যা না করলে আপনি খাবেন কি করে পাক বলছেন হুয়াল্লাদি খালা কালা পৃথিবীর তামত কিছু আছে সবকিছুই তোমাদের জন্য আল্লাপাকৃষ্টি করেছেন তাহলে তুমি পাঁচটা জিনিসকে হত্যা করো কি হারামের সীমানার মধ্যে যেখানে হত্যা করার নিষেধ তার ভিতরেও যদি হয় তাহলে পাঁচটা জিনিস এমন কি সালাতর অবস্থায় যদি কেউ সাপ দেখে তাহলে সাপকে হত্যা করতে হবে তাহলে সাপকে হত্যা করো বিচ্ছুকে হত্যা করো কাককে হত্যা করো কে হত্যা করো এই যে ইসলাম আমাকে এগুলি শিক্ষা দিল তাহলে আমরা কি করলাম আমরা যদি ওই বুদ্ধদেবের ওই কথা মেনে নেই যে জীব হত্যা মহাপাপ তাহলে আমরা এই জীবের ভিতরে যে আল্লাহ প্রভূত কল্যাণ রেখেছে আজকে ধরুন চামড়ার কথা চিন্তা করেন পশুর চামড়া দিয়ে বিশ্ব সমৃদ্ধ হয়েছে কি তারাও কিন্তু বললেন যে তারা মাছ খানা গোস্ত খান না কি খান শাক সবজি খায় তারা জীব আর জড়ো দুইটা বস্তুর কথা আমরা বলে থাকি জড়ো না প্রাণ নাই যদিও তারা জিকির করে আছে শাককে একসঙ্গে হত্যা করছে আমি এটা মানে পরিষ্কার কথা নিজে বোঝা চাপিয়ে হচ্ছে কি যে এমন একটা বক্তব্য যে বক্তব্যটি আত্মঘাতী করে দিয়েছেন। কাজেই ইসলামের ভিতরে প্রভূত কল্যাণ রয়েছে আর এই সমস্ত কাঠিন্যতা রৌড়িত কিছু এনে মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে ছোট একটা বিষয় উল্লেখ করা যায় সেটা হলো যে আমি যেখানে ঘুমাই দেখা যায় যেখানে উঠা বসা করে যে সমস্ত লোকরা এই দাবিটা করে থাকেন তারা কিন্তু যে অন্য কোনো জায়গা হোক বা ঘুমাচ্ছেন যে জিনিসটা এটা একটা কোনো কাঠের বস্তু বা এই ধরনের কোনো বস্তু গাছটাকে হত্যা করার পরে তো কাঠটা হয়েছে বা চেয়ারটা হয়েছে এই তাত্ত্বিক যে বিষয়গুলো আর কি এটা অনেকটা লক্ষ্য করে না যেটা আত্মঘাত যেটা क्षमा दिओ प्रसंग शत्री शत्रु के क्षमा तो गौतम बुद्ध शत्रु के क्षमा कर शत्रु नहीं जंगले थे যে কি বলে আপনার জঙ্গলে থাকে যে সংসার তার তারা শত্রু হবে কি করে শত্রু তো তার হবে যে সমাজে আসবে হচ্ছে অহিংসা পরম ধর্ম আমি যখন কাউকে হিংসাই করব না শত্রু তো প্রশ্নই আসে না তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টার কোন সাংঘর্ষিক এখানে দেখা গেল যে জঙ্গলে বাস করে রহবান যেটাকে বলছে রোহবান বিদ্যানেই বুদ্ধি নাই অথচ সে এবাদত করছে বিদ্যানেই বুদ্ধা নেই ইবাদত করছে এটা রোহবান রহবান বৈরাগ্য লা রোহবান ফিল ইসলাম ইসলামের বৈরাগ্যবাদ নাই ইসলামের সমাজে কাজ করতে হবে সমাজের মানুষের সাথে যখন আমি চলবো সমাজে যখনই উঠা বসা করবো তখনই আমার শত্রু থাকবে মিত্র থাকবে যিনি হাঁকের উপর থাকবেন তার কিছু শত্রু থাকবে তার কিছু মৃত্যু থাকবে स्वयं नी मुहम्मदोल्लासल्लम के देखे जरा आल अमीन टाइटल दिए तरह क्यों जखी नहीं आसलें समाज प्रचलित प्रथा के जखनी मूलपाटन करलें बापदादार तैरी करा रसम रेवज और इजमर बेड़े आबेष्ट जति के जख मुक्त कर चेष्टा करलें तकली से जगदल पाथरथे तक तरा क्यल সবাই মিলে সর্বশক্তি মিলে তারা আক্রমণ করলো এবং শুরু করে দেব দেখা গেল যে এখানে একটা বিষয় যে এই সমস্ত মতভার অহিংসা পরম দত্ত ধর্ম শত্রুকে ক্ষমা করে দাও যে ভত্তা মহাপন কল্পিত এবং এর কোনো ভিত্তি ইসলামে নেই কাজেই এই যে আমি ধর্ম পালন করব। আমি আমার বৌদ্ধ ভাইদেরকে বলবো আপনি ধর্ম করেন কেন ধর্ম তো আপনাকে খাওয়ায় না আপনাকে পড়ায় না আপনি চাকরি করেন আপনি ব্যবসা করেন আপনি কর্ম করেন আপনি কি ধর্ম আনবেন কেন ধর্ম এটা নীতির নাম ধর্ম একটা আদর্শের নাম যা আপনাকে ব্যক্তি ও পারিবারিক জীবনে নৈতিকতার উপরে রাখবে এই তিনটি কথার উপরেই যদি সব হয় তাহলে সমাজের বিচার আর কি দিয়ে করবেন এই তিনটি কথাই যদি চূড়ান্ত হয় তাহলে কিসের ভিত্তিতে আপনি সমাজ পরিচালনা করবেন জানাব শেখ হামান সাহেব আমাদের হাতে সময় কম আপনি সঙ্কেও বলেন তো এই তিনটি মতবাদ দিয়ে কি জাতি পরিচালনা করা সম্ভব অসম্ভব ওই জঙ্গলে বসে থাকলে সেটা সম্ভব কিন্তু জাতি যদি পরিচালনা করতে হয় তাহলে অথর্ব এই মতবাদ সেই মতবাদ দিয়ে জাতি পরিচালনা করা তো দূরে কথা নিজেই পরিচালিত হওয়া যায় না চমৎকার কথা বলেছেন হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম জনাব সাহেব মুজাফর সাহেব আমানু সাহেবের আলোচনার মাধ্যমে ফুটে উঠলো আমাদের সময় কম আপনি বলবেন কি যে আমাদের বৌদ্ধ ভাইয়েরা তারা কি যে ধর্মটা পালন করছেন এই পালন করে কি মুক্তি পাবেন এই ধর্ম পালন করে মুক্তি পাওয়ার কোন অবকাশ নাই বরং আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ করেন তা আল্লাহ বলছেন হাত কামড়াবে এবং বলবে সেদিন কে মত হাই আক্ষেপ যদি রাসুলের রাস্তাটা আমি ধরতাম তাহলে কত না ভালো হতো সম্মানিত আলোচনার গৌতম বুদ্ধের এই ধর্ম যে ধর্মের ভিত্তিতে মাত্র তিনটি কথা এবং যা পরস্পরে সাংঘর্ষিক অতএব এটি একটি ভুইপুট তাতে কোনো সন্দেহ নেই আমরা আমাদের বৌদ্ধ ভাইদেরকে বলবো যে আদমের সন্তান হিসাবে আপনি আমার ভাই সুতরাং আপনি পথে চলে জীবনকে নির্গাত ধ্বংসের দিকে ঠেলে দিবেন তা আদৌ হতে পারে আসুন সত্যকে উপলব্ধি করুন এবং এক আল্লাহকে বিশ্বাস করুন এবং আল্লাহ যেভাবে অনুসরণ করুন তবেই আপনার মুক্তি রয়েছে অন্য কোনো পথে মুক্তি নেই এই আহ্বান দেখে আমরা আজকে মতো বিদায় নিচ্ছি ওবারকসালামুকুম ওর ওক ড জাকিরের আন্তরিক বার্তা ইসলামিক বম ইসলাম এসেছে